খালাকাকুম নমিন কবলি কুম লুম তত মক্কার কাফের হে মুশ্রিক হে মক্কার কাফের মুশরিক প্রথম জবাব এই আয়াত সুরায় বাকার পুরা সুরাটা আল্লাহ মদিনায় অবতীর্ণ করেন আল্লাপ কোন সময় কোন সময় মুভাসির প্রথম জবাব দিয়েছেন আয়াত মক্কায় অবতীর্ণ হওয়া তাহলে আর টেনশন নাই মক্কার কাফের অর্থ ঠিক আছে দুই নাম্বার জবাব দিয়েছেন না এটা যদি দুইটা বংশ ছিল আউস ও খাজরাজ আউস ও খাজরাজ বংশের কাফের মুশরিকদেরকে বলা হয়েছে ও মদিনার কাঁফের মুশরিকরা তিন নাম্বার জবাব এই নাচ দ্বারা হয়তো কাফের জবাব হলো এই নাচ দ্বারা মুমিন কে উদ্দেশ্য করেছে তো মূল হলো কাফের মুশ্রিক এটা মশহুর আল্লাহ কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে কি বললেন নাস খুব খেয়াল করেন মানে হে মক্কার বা মুদিনার কাফের মুশরিক উর বু রুম ইবাদক করো তোমরা তোমাদের রবের কাঁফের মু করব করবে কাফের মুশরিক কিসের ইবাদত করো অথচ আল্লাহ তো বলেন হে কাফের মুশরিক ইবাদত করো তোমাদের রবে এক নাম্বার জবাব হলো হলো যদি নেই হে মমিন তাহলে তাহলে এখানে দ্বারা অর্থ হলো হে মক্কা অথবা আর মুশিদ তোমরা আল্লাহর উপরে ইমান আনো তাওহিদের উপরে ইমান আনান আল্লাপর কেমন রবি রিবা তা করবা রবকে এই রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ কারণ जे के चीने से मान ना जे जा चीनार मत चीने से जीवन दिया जाके चीने से माना एक जुवक द्वारा जी बोले हमारे एक गिलस पानी द और दिखे तक मान भर बनी जो जूत आगे बेपार जे चीने से जो चीने ना। ना। सेबादत करबा ताीन तरब चाय कर क्षति हो কুদরতের বিবরণ দিয়া আল্লাহর বরত্ব প্রমাণ করতেছেন এরপরে বলেন এমন আল্লাহর ইবাদাত এমন ভাবে করবি এই ইবাদতের মধ্যে যেন কেউ ভাগ বসাতে না পারে। এই ইবাদাতে যেন কোন পীরের অংশ না থাকে হ্যাঁ এই রবে একচ্ছত্র ইবাদত পাওয়ার উপযুক্ত তো যদি না করার পরেও যদি না করো তাহলেই এই বিচার হবে হাসরের দিকে আল্লা বলেন কোন রবের ইবাদ করবা এক নাম্বার পরিচয় নাও আল্লা প্রথম শব্দ বললেন করো তোমাদের রবের কে সেই রব এই রব শব্দটা মনে হয় যেন নতুন বলে না না কোরআন যদি খুলতে চাও রব শব্দ দিয়ে কোরআন খোলো রব দিয়া কোরআন খুলছেন রব শব্দ দিয়া কোরআন বন্ধ করেছেন আল্লাহামদুল্লাহ কোরআন ফুললেনি রব দিয়া আবার বন্ধ করলেন কুল আউজি নাস, মালিকিন নাস ইলাহিনাস মিংসারি ল তুমি নামাজের শুরুতেও রব শব্দ দিয়া আল্লাহর পরিচয় নিয়ে তুমি নামাজে দাঁড়াও তুমি যখন রুকুর মধ্যে যাও তখন রবের স্মরণ করো বান্দা যখন তুমি সিজদায় যাও তখন রবের প্রশংসা করুহানা রব্বিয়াল আলা রুকুর থেকে যখন দাঁড়াও তখন রবের প্রশংসা কর রব্বানা লাকাল হাম এই রব মানব সৃষ্টির শুরু থেকেই আল্লাহ এই রবের জিকির শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ বানাবার পর আদম নবীর পৃষ্ঠের ভেতরে আল্লাহ দুইবার হাত লাগাইলেন কুদরতের হাত আল্লাহ আদম নবীর পৃষ্ঠ দেশে রেখে হাতটাকে উঠায় নিলেন আল্লাহ এই হাতের কুদর আকর্ষণে আদম মুমিনের আত্মাগুলো আল্লাহ আবার হাতটা রাখলেন আবার পিপিলিকার নায় বেদিনদের আত্মাটারে আনলেন পিপিলিকার সুরত সামনে রেখে আল্লাহ পাক রবের শবক দিয়া বলেন আলাস্তু বি चुफा गलार नबी आत्ता प्रथम जवाब दिले बला रब आपनी रब एक आगे स्वीकार कर निल এরপরে অন্য অন্য আত্মার থেকে জবাব হলো বালা আপনি আমাদের রব আল্লাহ বলেন ওই রব সবক টা যে দিয়েছ কেলাস হয়ে গেছে ছাত্র ওস্তাদে কেলাস হয় বৈশাখ এখন এই কেলাস কমপ্লিট হয়ে গেল ছাত্র শুধু কেলাস নিবে ওস্তাদ সবক দিবে শেষ না বলে মাস্তানি করা যাবে না ছেলেটা কেলাস ঠিকমতো করে শিক্ষক কেলাস করায় কিন্তু পরীক্ষার সময় বাড়ি ঘুমায় বলো এটা ভালো বলবে যদি পরীক্ষা না দাও কেন তুই পরীক্ষা দেবিনা বলে ফিস না বলে ফিস যদি না থাকে তোরে ফ্রি করে দিলাম তারপরও পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে যাচাই হবে না তোমার সাথে আর আত্মাদের সাথে আমার লেখা লেখাপড়া হয়ে গেল সবক দিলাম সবক নিলাম এখন বাকি রইল পরীক্ষা এই পরীক্ষা দেয়ার জন্যই পাঠাইলাম দুনিয়ার হলের ভেতরে তুমি যে আল্লাহর আদালতে বলে আসছি তুমি আমার র এই কথা তার উপরে কতটুকু বাস্তবে তোমার খেয়াল আছে পরীক্ষার হলে গিয়া সব পুরে লেখা যায় গিয়া ভুল প্রশ্নের উত্তর দেয় আল্লাহ পাক বলেন তুমি যে আমাকে রব বলে স্বীকার করে আসছিল এখন যে আবার তুমি যে বলবা আল্লাহ বলতে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ তোমারে জানাইতে চাই তুমি নিজে পরীক্ষা দিয়া তুমি নিজে আমল নামাদের তাকায় দেখো তুমি জাহান্ন নাকি জান্ন দি আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন নিজে নিজে মোটামুটি উপরের পরীক্ষার আমল দেই খেটার বজায় কে জান্নাতিকে জাহান্নামি आल्ला परीक्षा दे पांच नम्बर दस नम्बर तुम्हें कत नम्बर पे पेपर देखे निर्णय करो कयर पाबा भाग भाग कर আমি তোমাদেরকে দিলাম নামাজ না পড়লে তুমি কত নাম্বারে ফেল করবা তাও জানায় দিলাম কত নাম্বার পাইলে জান্নাত পাইবা কি কাজ করলে যাহান নামে যাইবা তাও কোরআনের ভিতরে জানায় দিলাম नारायणगे मुसलमान जुब दिल के एक प्रश्न करो ये जमीन एर मध्य जमी टूपी वाला भलो ना खराब ये जमीन मध्य मुसलमान भलोना खराब এই জাসাইয়ের জন্য আসমান থেকে আমার আল্লাহ আসবেন না জিব্রাইল আসবেন না কোন নবীও আসবেন না আমাদের সামনে এমন একটা কিতাব আল্লাহ রেখেছেন পক্ষ থেকে রেখেছেন এই কোরআন দিয়া যাচাই কর কারণ এই কোরআন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে হেদায়তের বার্তা বাহক হিসাবে পাঠাইলেন এটা এমন একটা কোরআন সন্দেহ আছে কিনা ভুল আছে কিনা এগুলো তদান্তর জন্য যথেষ্ট পরিমাণ টপ লেভেলের বেদিন বেঈমান না চেষ্টা করে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয় आज पर्त कुर बेफुला तला तुम जेखने जाओ आल्लर कलम तुम धरो तुम ईमानदारो जदिना हो नारायणगंजे को हिंदू भाई जा আপনাদের মসজিদের মধ্যে ঢুকে যদি দেখেন বারান্দায় বলবো মালিক বান্দাজে মসজিদে ঢুকছে তুমি হে বাতি না জ্বালায়া ফিরায় দিও না অন্য অন্য ধর্মাবলম্বী অন্য অন্য ধর্মের সিস্টেম তাদের ধর্মীয় কিতাব নিম্ন ক্লাসের কোন ব্যক্তি। শ্রেণীরা পড়তেও পারবে না স্পর্শ করা নিষেধ কারণ ধর্ম ভালো করে জানে আমাদের ধর্মের কিতাবের ভেতরে ভেজালে ভরা এগুলো যদি কোন মানুষ ধরে আর পরে সে ধর্মের উপরে বিশ্বাস হারিয়ে সে তখন ইসলামের দিকে চলে যাবে কারণ সব ধর্মগ্রন্থর ভেতরে আল্লাপাকবুল আলমী ইসলাম ধর্মের আবাস দিয়েছে একজন আমাদের সিরাজুল ইসলাম নব মুসলিম সাহেব শামসুল হাব যাসুরী সাহেব বেড়াই ভাইরা আমার কি ধর্মটা কিন্তু আবু তালিব কয়ে ভাতিজা এত মহাবত্তরে করি ইমানের যে তিনটা স্তর মোটামুটি আবু তালিবের ভেতরে আছে মুখে স্বীকার করছে তুই নবী दील कैमरे बेचे एक तुम्हारे गाय लगबे ना भैर कैस समय एकट कथा বাপদাদার সেই রেখে যাওয়া এগুলো কি সেরে তোমার অনুগত হলে কি বলবে আমার বংশের লোকেরা যে বাপদাদার সাথে তুই এরকম চলে গেলি মোহাম্মদের কাছে এই কথাটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহ রব্বুল আলমী দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম নবীর মাধ্যমে জীবনে কারো মাধ্যমে পেয়েছেন পাহাড়ের গর্তে ইব্রাহিম কে সেখানে প্রসাদ করে চলে আসছেন দয়াময় আল্লাহ রিন জিব্রাইল আমিন এর পাঠায় বলে যাও যাও ইব্রাহিমের গর্তের ভেতরে গিয়া তার দুই সাত আত্মুল মুখে ঢুকাও আমি আল্লাহ আঙ্গুল দিয়া মধু আর আল্লাহর জারি করে দিব। দিবানি রিজিক দিয়া বান্দাকে লালন পালন করেছেন ইব্রাহিম হয়েছেন জগৎ শ্রেষ্ঠ মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ এইরকম ভাবে লালন পালন করেছিলেন মুসানবীর যুগের बड़े गल एर पर देख जिब्राइल घर घर पीठा चलें घास संरक्षण कर रखे गोबन फेराउनर मुसानबीर जुद्ध चलते कठिन शेष समय जख परित्राण बाचार मिसर लोहित बारोटा नबीर पेड़ सबा राखल मुसा तुम तारी कहे दूर आसो तुर पहाड़े जाओ जाओ आल्लाखने डेके त्रिश दिन चल्लिस दिन से आल्लर कथा अल्लाह रानी देखा मुसानवी गरम मेजाजर तो आल्ला বলে না দেখেই যাবো তোমার আওয়াজ এত সুন্দর তোমার কথা এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর উ আমাজ কৌলে উরা লহনে নে আওয়াজ উ আ্ব কৌলে উরা লহনে নে আওয়াজ আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বলেন সম্ভব না লম্বা ইতিহাস এদিক দিয়া নবী আল্লাহর সাথে কথা বলে দেখবে আল্লাহ রিজিক পাঠায় খানা হালুয়া রুটি অথবা পাখির কুষ্ঠ দেখে আসমান থেকে বৃষ্টির মতো আসতেছে সবাই খাইতেছে মন ধরে খাই আর আল্লাহেরা বোন ইসরাই এই চালাকি করে জানো আজকের খানা কালকের জন্য রেখে না দেয় চালাকি করলোই করব হালুয়া খায় না পুরা খাইস না কালকের জন্য রাখ যদি বন্ধ হয়ে যায় পরের দিন বন্দুই হয়ে গেল আজও আসমানি খানা আসত আল্লাহ পারেননি মুসানবি তো তুর পাহাড়ে এদিক ওই সাবেরি ফের সাথে যুদ্ধ করে কিছু স্বপ্ন অলঙ্কার শয়তানের তো আছে বড় হজুর গাভীর বাচ্চা বানাইছে কিন্তু জীবন লাগলো তো ওই যে সামির কাছে মাটি ছিল কারণ আত্মা ফিরে পেয়েছে এই মাটির কারণে মুসানবী এসে দেখেন সব এই গাভীর পূজায় লিখতে হতাম মুসলিম মিল্লাতের পিতা কেউ তাকে বলে নাই নিজে নিজে আমলার পরিচয় নিলেন আসমানের দিকে তাকায় বলেন হা তা রপি সূর্যের দিকে তাকায় বলেন যখন সন্ধ্যাবেলা দেখে সূর্য নাই বলে নাই রব হতে পারে না পয়গম্বর ই প্রহিম ভাইরা আমার আল্লাহ রব আলমিন বলেন ও মুমিনের দল আমি এমন রব जिक्रेल भूले जाओ परीक्षा सामने आएसते बड़ टेंशन लक्ष लक्ष टा दिए प्रश्न आउट कर प्रश्न पत्र बुझा दुचिंग कर बारो मास मने আপনি একটু আমাকে দাগায় দিবেন ভালো করে অ্যান্সার দিবেন কোন কোন প্রশ্নটা আসার সম্ভাবনা শুধু আপনি কলম দিয়ে নির্ণয় করলে হবে না আলাদা নাস্তাখানার ব্যবস্থা করে রপুন বলেন তোমার সাথে যে রুহের জগতে সবক দেওয়া হয়েছিল আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার পরীক্ষা দেওয়ার জন্য পাঠাই নাম তবে প্রশ্নপত্র তুমি বুঝবা বিধান তোমাকে বুঝাই দেওয়ার জন্য আমি আল্লাহ চারজন তোমাকে প্রশ্নের কোচিং মাস্টার পাঠাইলা কয়জন চার দল কয় দল চার দল কুচিং মাস্টার পাঠাইছেন আল্লাহ নিজেই করেন পরীক্ষায় পাস করতে পারো এজন্য কোচিং মাস্টার আমি আল্লাহ নিধার করে দিয়েছি কয়েদল উলাই আল্লাহ সিদ্দিক নোবিগন কোচিং মাস্টার দু সিদ্দিক সালগন শহীদ গন চার নম্বর সাল নে সদিকিন কুম স বুঝে না বুঝে না পিঠ মানব কেন তাবলিক করব কেন মানব কেন না। জায়গায় চালানো যায় সাবধান ভাইরা আমার ডাক্তারি বই নিজে নিজে পড়ে যাব ডাক্তার হওয়া যায় না রুগী মারা যায় বাংলা কিতাব আর কোরআনের উল্টো বাংলা তরজমা পড়ে মুফতি হওয়া যায় না মুফাসির হওয়া যায় না ধোকাবাজ হওয়া যায় ভাইরা আমার চার দল এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সালেহগণ এ বর্তমান যুগে সলে হিংস দেখি না নাই আল্লাহ বলেন কুন্ন কুন দেখি কোন ভাইরা আমর হয় মুো দারের অর্থ দেয় সব সময় সব সময় তো কুনু আজকে না ডাক্তার সারবি তো রোগের চিকিৎসা বিহীন মরে যাবে ডাক্তার মরে গেছে এখন আর অন্য ডাক্তার দেখাইবেন না এটা তার ছাড়া এটা তার সেরা তোমার ভেতরে অ্যালার্জি তুমি গালি দাও ওগরিওয়ালা তুমি গালি দাও কেন গালি দাও কবির এরপরে যদি গালি বেজা গায় দিয়ে দাও একেবারে জগৎ বিখ্যাত বড় বড় বুজুর্গ এদেরকে যদি আহ আবার বখারি লাই আছি পাকলা বোখারি বর্ষ বোখারিতে না আল্লাহ বলছেন নবীকে অরসুল আপনি জানায় মান আলি জ্ঞান আহ বিলহার যারা আমার অলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর সেদিনও কিতাব দেখলাম খাজা মহিন উদ্দিন চিষ্টে আজমির যখন তিনি মদিনার থেকে বর্ষে আসলেন কালেমার পতাকা উদ্দিনের জন্য আবু হানি ফের কে ইতিহাস বললাম বাবা এরপরে অন্যায় করলে বিচার কে করবেন তো আমি গালি দিয়ে গুনাগার হওয়ার এত শখ কেন মুনাফিক হওয়ার এত শখ কেন अतच हमारे लम्बा रसुलर आदर्श बयान सुनबा थी बजार खान दस भाई दस बाड़ी मानूष एक ही बजारे चाल कल क আপনারা দশ বাড়ির মানুষ একই এলাকায় থাকেন একই নামাজ পড়েন। আপনাদের মাঝে এসে বহিরাগত এক এসে আপনাদেরকে আলেমদের কথা বলে বলে করে দ্বন্দ্ব সৃষ্টি করে যাবে এমন সুযোগ আপনারা কেন দেন আমি বুঝি না টোটাল কথা বক্তা দাওয়াত দিবেন বিষয় লিখে দিবেন আমার নামেও বিষয় লেখা বক্তা আসবে আপনি লিখে দিবেন সুন্নতির উপরের বয়ান আয়াত নাম্বার দিয়ে দিবেন একটা আপনার আপনার বিষয় পর্দা কোরআনার আলোকে মাস্তানি করে দু একটা কইলে খবর আছে সুন্নার আলোকে পর্দার বয়ান কোরআনার আলোকে জান্নার জাহান নামের বয়ান দিযা আপনি তো মনে করছেন ওরে খোদা কালো কোট লাগাইছে উপরে আবাকি বাইশাত কালা চশমা बडीगार्डी कथा एम पी सहेबर भय मंत्री साहेब তাদের পাহারা কে দিবেন এই বডিগার্ড কি রামাজে দাঁড়াইছেন ছোট্ট একটি ঘর কাথের দরজা দুশ্মনরা এসে গুলি মারতেছে এই কয়েক মাস আগে সেখানে গেলাম রুমে ঢুকলাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ এরা যে শাহাদ সাহাবায়কের আমরা শাহাদ আবরণ করেছেন মৃত্যু যদি আসমানওয়ালা এখানে লিখেন হবে কে ফির लिखे ना रखेंश्चर राग करते अपनारा गाली दी कौके जो अनिच्छा भी एक बार अल्लाहार वास्ते अग्रिम क्षमा चेचि আমার সমস্ত দুশ্মন নামাজ ও মসজিদের দিকে আগায় মানুষকে আপন বানাইতে হলে কি সিস্টেম গালি দেওয়া জোরে বলেন তারা যখন বলবেন যে না কোরআনের বৃদ্ধাচরণকারী হাতিসের বৃদ্ধাচরণকারী এদের ব্যাপারে আমাদের আন্দোলনে ময়দানে নামতে হবে আমরা তো রেডি কি বলে কিন্তু এই সিফার ভিত্তি ভাবে আমি মাস্তানি করার দরকারটা কি গালাগালি করার দরকারটা কি আল্লাহ আপনি এটা এখন ঘি ভাত ঘি ভাত দুইটা একজাস্ট হলে কি মজা এখন গিবত একটা মানুষের দোষ বলা এটা গোপনে কে করা যারা নবীরে তারা সালাম দেয় না মুখে আসলো আর বলে দিয়ে কি কেউ যদি রসুলের সাথে বেয়া করে গোপনে হ্যাঁ যদি তোমার মতো গাদ্ধারি করতে যায় আমার দেশের মুমিনদের ইমান নষ্ট করে অথবা কোনো ভণ্ডামি করে ইসলামের লেবাস পরে তখন আলেমদের উপরে দায়িত্ব আপনার উপরে নন उन्मोचन शीर्ष स्थानीय क्योंकि आलेम व्यवहार एमते कथा दुश्मन जान बंधु होते কিন্তু কা আমি মুমিনের পথে মুমিন কিন্তু কাফের বলে সিসি সি করে গৃহে যেন অহংকারী না আসে पूर्ण निशे कारण आज के काफे कल के तौब खोला कल का दिना यहा मूल कथा एटने बोलते ना कि भूल अहंकार कत चूड़ पर्या चले ग এ অবস্থা আমাদের হতে পারে আল্লাহ আপনি হেদায়াত দান করুন আগে আল্লাহ আপনি আমাকে হেদায়াত ইবা আদাত করো তোমরা তোমাদের রবের রবকে আর ও জোরে বলেন একজন লোবের ইবা করবি হে সেই রব ভালো করে রবের পরিচয় না আল্লাহ নিজেই পরিচয় দিলেন পাঁচটা কুদরতের বিবরণ দিয়া বলেন এক নম্বর কেমন রব একটু পরিচয় না আল্লাহ तुम पूर्त जरा तेज सृष्टि कर दो कथाला तुम्हारे स्रष्टा तुम्हारे पूर्ववर्ती তোমরা করো তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো ইনস আর তোমাদের পূর্বে সৃষ্টি করেছি তার জবাব হলো জিন্না তোমরা ইনসান আর তোমাদের পূর্বে ছিল জিনিসের তোমাদের সৃষ্টি করেছি মানে ইনসান তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছি এক নাম্বার তরজমা দুই নাম্বার হল তোমরা বলতে জিনার ইনসান মা আরো জোরে বলেন দুই নম্বরে বললাম তোমরা বলতে মানুষ আস আর তোমাদের পূর্বে যারা ছিল তারা হল ভিন্ন এক দল প্রাণ তারা কারা লিখেছেন নাম লিখেছেন আল আলহীন আলবিন, আলহীন এরা কেমন কেউ বলেছেন এরা আমাদের মতো খাইতো ঘুমাইতো চলাফেরা করত। बाकी अल्लाह भलोकार प्राय शत त्री शत कलोमीटर दूर प्रशांत महासागर मध्य खान एक दीप पे गल दीदी দ্বীপের ভেতরে এত বিশাল বিশাল মূর্তি বানানো টন ওজন মাথায় বিশাল টুপি লাগানো এত ওজন বহন করা বড় কঠিন ওই দ্বীপের ভেতরে কেউ বসবাস করার যোগ্যতা নাই সুযোগ নাই कैमन कर बनई गो सारा जिन दिखी आलोचना कर शेषा अल्लाहबुलमी তোমাদেরকে সৃষ্টি করেছি মানে তোমাদের পূর্বে যারা ছিল দুইটা প্রাণীর নাম আল আল তাদের স্রষ্টা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের রব তোমরা আমার ইবাদ এরপরে আমি আল্লাহ কেমনে যে তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের খুঁজতে চাও আমেরিকা যাওয়ার দরকার না আল্লাহ আল্লাহ পরিচয় এখনো পাই নাই আমার আল্লাহ যে কত দয়াময় আল্লাহ বলেন তাকায় দেখ তোর কথার মধ্যেই তো আল্লাহর ঢুকানো আছে নজর করে আর আমি আল্লাহ তোর এমন একটা জিব্বা নামের মেশিন দান করলাম এই জিব্বাটা নাড়ায় না চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ ষাট বছর এত কথা দিলি একবার যদি চিন্তা কর তিনি কেউ না পরিচয় পাবি তিনি আমার আল্লাহ এরে বান্দা নজর কর আল্লাহ কে তুই কই পাবি নিজের কে আলারপু পে যাবি কই খুচরে গুলা তফকরুফি হলক্লা তফ ফিল্লা বলেন আল্লাহর স্রষ্টা নয় সৃষ্টি নিয়ে গবেষণা কর আল্লাহকে নিয়ে নয় আল্লাহ বিপরীত আল্লাহ কেমনে আল্লাহ বানাইছেন আমারে কেমন করে বানাইছেন দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানায় তৈল ফ্যাক্টরি তৈলের চাউল ডাইলের ফ্যাক্টরি ওরে লবণের ফ্যাক্টরিও আছে একই লবণের ফ্যাক্টরি মেশিন থেকে ভিন্ন ভিন্ন কিছু বের হয় একই ফ্যাক্টরির সন্তান পাঁচটা সন্তান ছেলে বানাইলাম পাঁচটারে মেয়ে বানাইলাম একটু তাকায় দেখ একজন আর সাথে কারো চেহারার মিল নাই কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো আওয়াজের মিল নাই এগুলো কে করেছেন জবাব যদি তালাস করো তিনি আমার আল্লাহ অরে বীরুমতের দল ওই আল্লা রাত করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন তোমাদের প্রব যারা ছিল তাদেরও সৃষ্টি করেছেন আল্লাহর মোহবত নিয়া তার পরিচয় নিয়া তারপরে তার প্রতি অনুগত হয় করো আল্লা কুম্লা আল্লা কুম ত কালাম হাকিম হে উলয়ো কদিম জমি হাকিম তরু আ আমি রবের ইবাদ করো আমি রবকে এক নাম্বার তোমাদের স্রষ্টা আমি তোমাদের পূর্বী স্রষ্টা তিনি এমন সুন্দর করে তোমাদের বানাইলাম নজর করে দেখ আমি আল্লাহ কত দয়াময় ওরে দুনিয়ার মানুষ तोर शर मेडनी दुनिया देख जाने कर सन्तान मैंने मापन मा मन कर सन्तान देख কয়েকদিন আগে ছেলে তার বাবারে আগুনে শিশু বাচ্চাটারে নিচে ফেলে দিয়েছে দুনিয়াতে কেউ আপন নয় সব বললো স্বার্থ পর আপুল সবাই স্বার্থের জন্য দৌড়ায় ঐশী নামক কন্যা তারা কোন মা বাবারে হত্যা করে ফেললো হরে নবীর দল আমি আল্লাহ তোর উপরে এত দয়া করেছি তোর মা বাবা এত দয়া করে না যদিও করে পেছনে স্বার্থ আমি আল্লাহর কোন স্বার্থ নাই আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তাহলে তোরা আমি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলো আমি আল্লাহ করে দিতাম আলো বন্ধ করে দিতাম সব আমি তোরে দেয়া দিলাম অন্যায় করেছো আমি আল্লাহ রাগ করে অন্যদিকেও ফিরে নাই বড় তোর দিকে আমি মায়ার নজর দিয়ে তাকায় থাকি चोखर पानी सर एक बार आल्लाओ्ल खुशी चोखर पानी गाले नीचे आसार आगे सब गुना <الذي> تَتَّقُونَ কেন করলাম একমাত্র না। সন্তান অন্যায় করে না ওস্তাদে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না বিচারকের আসামি অন্যায় করার কারণে বিচারকের সামনে কখনো আসামি অন্যায় করে না ওই গুণার থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় আল্লাহর পরিচয় নিয়ে তাকে ভয় করবি কেবল আমার আল্লাহ আল্লাহর মতো বড় কেউ নাই অল্ল আকবর আল্লাহ হলেন এত বড় যত বড় তুমি ভাবো তার থেকে আমার আল্লাহ অনেক বড় আমার আল্লাহ যত বড় আল্লাহর দয়া মায়া তত বড় আমার আল্লাহ যত বড় আল্লাহর আজাব তত বড় আল্লাহর আজাব এত বড় আল্লাহ পাকবেন এত দয়া করলাম কেন একমাত্র কারণ তুই আমি আল্লাহরে ডাকবি আল্লাহর ই বা করবি আমি আল্লাহ তোর অনর্থক বা নাই চক্ষ দুটো আমি অনর্থক দেই নাই আমি আল্লাহ তোরে কাম দিয়েছি অনর্থক নয় আমিছি অনর্থক নয় তুই কি ভেবেছ আমি তোরে অনর্থক বানাইছি আন্না কুম আলা তোর আল্লা পাক মানে তুমি কি ভেবেছ আমার আমার বানানোটা কি অনর্থক আমি তোমাকে অনিচ্ছা অনার্থক বানাইছি না না করে না এবং কি ভেবেছ আমার দরবারে আসবা না একদিন আগে হোক পরে হোক আমার দরবারে তোমার হাজিরা দিতেই হবে পালানোর সুযোগ নাই এই জমিনে যত বড় বড় মাস কেউ পালাতে পারলো না এ বড় মাস্তান হয় নাই অত সেই ফেরাউন ছিল চরম একটা গরিবের সন্তান টাকা নাই পয়সা নাই চলার মতো কোনো গতি তার নাই রাস্তা দিয়া চলছে রাস্তার মধ্যে একটা ফসলই জমিন পেয়ে ওখান থেকে মানুষের ফসল মাথায় নিয়ে টানাটানি করে কিছু টাকা পাইতো ওরে নবীর উম্মতের দল এক কি বলে এটাকে এক টুকরি বোঝাই করে যে জুলুম চলে মিশরের এই জুলুমের বিচার হয় কিনা বলে হয় না এখানে যার মনে যা চায় তাই চলতেছে ফেরাউন কয়ে তাহলে আমিও জোর জুলুমের সামনে আগাইতে হবে ওই মিশরের কবর স্থানে গিয়া কবরস্থানের দারোয়ানের দায়িত্ব নিল মানুষ মারা যায় আর ওই মানুষ দাফন করে টাকা নেয় এক পর্যায়ে মারা গেল ওই দেশের তদানীতন সময় রাজার কন্যা না। মারা যাওয়ার পরে দাঁড়ায় রইলো কে খবর চলে গেল বাদশার কাছে বাদশাহ তাকে ডেকে পাঠালো বাদশাহ দেখে বলে কি ব্যাপার আমার কন্যার উপরে এমন হামলা কেন বলে হামলা নয় এটা প্রতিশোধ আমার ওটার প্রতিশোধ নিতেছি বাচ্চা কয় তোমার মতো সাহসী লোক এই জমিনে দরকার তুমি আমার এই দেশের মন্ত্রিত একটা দায়িত্ব নাও এক সময় সে আনা বলে আমার মতো বড় খোদার কেউ নাই আমার মতো বড় খোদার কেউ নাই কেউ নাই एकटू ज चोट बंदर माथा लाग चिंता करतम वो बड़ लोकडिंगला দেখো তোমার দাদার দাদার অবস্থা জানো তার দাদার অবস্থা জানো একশো বছর যদি পেছনে যাও দেখবা তোমার সেই আত্মীয় ছিল বড় নিঃস্ব খবর নীতি যদি ঘুরায় যাও দেখবা তোমার ওই ঘুরায় কিচ্ছু ছিল না করি আজকে তুমি টাকা পেয়েছো তোমার ঘামের টাকা না তোমার পৌঁছায় যাবে অহংকারী বাদ দাও ওই বড় মাস্তান ফেরাও আল্লাহ আলামিন। লোহিত সাগরে চুবায় সব সাইজ করে ফেললেন ওরে মুসলমান বর্তমান জমিনের কোন মাস্তান ফেরাউনের একশো বাঘের এক বাগনা আল্লা বলেন তুরে মারতে তো সময় লাগবে না কই টাকাওয়ালা কই গেল ডব্লিউ পুষ ওরে বান্দা অহংকারী করে কেউ টিকতে পারে নাই বড় মাথাটা নত করে আল্লাহর মাথা নত করে চলো তুমি লম্বা দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা পরলাম আমরা মাদ্রাসায় পরেছি কোরআন পরেছি আজকে তো আমার সম্মান কমে দাম কমে খানাও আমরা কষ্ট পাই না আল্লাহ এত আরাম দিয়েছেন সম্মান দিয়েছেন বুঝাবার কোন ভাষা নাই সম্মান দেয়ার মালিককে আল্লা কাছে মাথা নত করে আল্লাহ মুসানবীর কথায় কারুনের মাথা গরম হয়ে গেল জাকাত দিবে না এক পর্যায়ে উল্টা জাকাত না দিয়া মুসানবির বিরুদ্ধে অপবাদ তৈরি করলো মুসানবির বিরুদ্ধে যখন মাটির থেকে বাঁচতে পারে না এ সমস্ত ইতিহাস তো কোন মিথ্যা নয় ইতিহাস বড় দেখো নবির উন্মাতির দল আল্লাহর গোলাম যদি দাবি করো। যদি তুমি মুসলমান দাবি করছু না রে বুমিন কবর অন্ধকারে তোমার যেতে হবে কেউ থাকবে মাঝে মাঝে কবরের ভেতরে আগুন দেখায় দেয় কবরের ভেতরে সাফের আওয়াজ কবরের ভেতরে আগুনের আওয়াজ ওরে নবির আবার কত কবরের লাল এই কবরের চিন্তায় জান্নাতি মানুষ উসমান কান্না করে বেহু রসুলের সাহাবি উসমান রাজু দ রাস্তা দিয়ে যায় কবর দেখলে হাউমাউ করে জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ ইচ্ছা করলে টিকিট আবার ফেরত নিয়ে যাইতে পারে আমার বড় ভাই বড় ভাই আমার কবরে কি উপায় হবে আল্লাহর আর আয়াতনা করে হুম আলু লাহুমুল জান্ন আয়াতের অর্থ হল আল্লাপাক বান্দার জালমাল নিয়েছেন বিনিময় জান্নাত দিয়ে দিছে আল্লা আর কিনিয়ে করে কান্না করে মায়ার নবী অথবা কোন সাহাবি আবু বকর জিজ্ঞাসা করেন কান্না করার কারণ কি বলে কান্নার কারণ আল্লাপাকের এই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আমার জান কয়েকদিন আগে সকাল বেলা ফেরত দিয়ে গেছে আমি বললাম রে মা আমার দোকানের কাপড় কেন ফেরত দিয়েছো মহিলা বলেছে রে আবু বাকর अपन दुकान कपूर नाम जीरो बलिया Creator, बोले तुर कपूर पसंद है तुर आमल पसंद है न তাড়াতাড়ি তোমার মাল যান তোদেরকেও সৃষ্টি করেছি আমি তোদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছি আমি রব কেন এগুলো বয়ান করতেছি একমাত্র তাকুয়া অন্তরে দুকানোর জন্য টাকুয়া মানি আল্লাহর ভয় যারান্তরে আল্লাহর ভয় থাকবে ওই বন্দা খানা খাইতে গিয়াও চোখের পানি ফেলবে অপচয় করবে না যার মধ্যে আল্লাহ ভয় থাকবে ওই বান্দা কখনো আল্লাহ আল্লাহওয়ালার বিরোধিতা করবে না আল্লাহ আল্লাহ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে কারণ দোয়ার আল্লা পাকুল আলমিন বলেন সব থেকে এবার দাঁতের মগজ হলো দোয়ার ভেতরে ওরে নবীর দল দুনিয়ার রং তামাশা কম করাইরে যুব এই জমিনে তুমি আমার নয় এই বৃষ্টি নাই রৌদ্র নাই যদি এখন মারা যায় সবাই কবরে নিয়ে যাবে একটু চোখ বন্ধ করে দেখো রাতে তুমি বিবির কিনারায় ঘুমাইছ আমার বাসায় চলে গেলাম রাত্র তিনটার সময় আওয়াজ বন্ধু জমিনের মধ্যে জিন্দা নাই ছেলে কান্না করে দৌড়াই নাম আমার বাবা মারা গেছে তুমি জানাজার জন্য রেডি কেউ আবার খুলে বাঁশবাগানে আমার বাবার লাশ আমি কাপন পরে কবরে নিব কেউ দৌড়ায় বাঁশবাগানে কোদাল নিয়ে কবর খনন করবে যেমন একটা বাস বাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় লাগে ওরে নবীর একদিন আমাকেও যেতে হবে এই জমিনে মানুষ থাকবে তবে আমি থাকবো না ঘর থাকবে দুনিয়া কিচ্ছু চুনারে মুমিন এমন কোন দিন নাই বাসের তলে বলো পানির নিচে বলো যুবকের এমন কোন গুনা নাই যে গুনা বান্দা করে নাই মারা যাওয়ার পরে বড় সন্তান তার লাশ কবরে রাখলো কবরে রাখার পর মাটি দিয়ে সবাই ঘরে চলে আসলো হঠাৎ করে ওই ছেলেটা পকেটের ভেতরে হাত দিয়ে দেখে আমি যে বাবার লাশ নিয়ে কবরে নামছি টাকা কবরে হয়তো পরে গেছে চলো মাটি খনন করে টাকা উঠায় নেই কম নয় বিশাল টাকার বান্ডিলি যখন কবরের মাটি সরানো শুরু হয় লোকজন ভিড় জমায়ে গেল যখন কবরের মাটি গুলো সরাইতেছে হঠাৎ করে শুনে কবরের মধ্যে বিকট কান্না করে কেউ ব্যবসায়া পরে গেল এইবার ডাক পর। আলোলা দেখে ধোয়া চলে দূরের কথা পর্যন্ত কবরের মধ্যে বাবার জিপ ব্যাটা নাবি স্থল পর্যন্ত এইবার সবাই কান্নায় ভেঙে পড়লো এরে নবির বাস্তবাস্তুমি আবার দেখা যায় আল্লাহুল আলমিন কত কবরের লাঠ বিশ বছর পরে তাজাও দেখা যায় যত কবরে আজাব দেখা যায় সব হলো গুনাগারের কবর আর কবরের লাশ তাজা দেখা যায় সব হলো নামাজি পরদাওয়ালার কবর এ দুনিয়া কোথায় যাবি মরণ তোমায় গিরি যদি কর বাহানা মরণ তোমায় লইবে গিরি বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবান থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবর আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অন্ধকার কবরের জন্য একটু আল্লাহর ভয় আল্লাহ বান্দা জ্ঞান ও কমে নাই বুদ্ধিও কমে নাই টুপি মাথায় দিলে মাথা গরম হয় লাম্বা জামা পরলে শরীরটা গরম হয় দাড়িটা লাম্বা করলে যুবকের ভাব চলে যায় কম বুঝি না সব যদি গুণাগার হ্যাঁ দুই পাশের মাটির চাপ এমন চুরে মাটির চাপ কবরের মাটির চাপে পাঁচরের হার চুরমার হা যাবে आल्लार नबी बोलें वही कबर कारो जन्म जान बागार आजम चिंता अल्लाह वाला कोई अंधकार कबर चिंता कारो घूम घूम বলিস তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজের কাজ করে অভাব নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি রে পুলিশ বিডিয়ারের অভাব নাই তোমার মত যুবক দাঁড়িওয়ালা নামাজি ও ডিসি অভাব নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে এরপর কোটি টাকার ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারো না আসলে তোমার কপাল পুরে গেছে হেদায়তের দরজা বুঝি বন্ধ হয়ে গেল এখনো বলি আল্লাহর কাছে মাথা নত করে ও দয়ার মালিক জীবনে দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব उत्तर प्रान रया गुजुर्ग अल्लाह वाल कबर जियारत कर लान पार्शे बंदा के তার লাশ কাপন সহ তাজা যখন আমি জিয়ারতে কবরের কিনারায় দাঁড়াইলাম পাশের এলাকার ইমাম সাহেব দাঁড়ানো না প্রশ্ন করলাম ও ইমাম সাহেব এই বান্দার খবর আমরা পত্রিকায় পেয়েছি দেখে মাটি ভেঙে কাপনের কাপড় দেখা যায় খবরটা দেওয়ার পর ওলা মাইকের ডেকে এরপরে মাটি খনন করে লাশ এখানে এনে আমরা নিজেরাই রেখেছি আমি এই ভাগ্য তো বড় কঠিন ব্যাপার এই লোকটাকে কোন মসজিদের ক্ষতি এইটাকে কোনো পীর নাকি কোনো বুজুর্গ নাকি বড় আলো ইমাম সাহেব চোখের বাড়ি সেরে বলে কি জমিনে একসময় চরমার সৈয়দে সাহাব রহমতুল্লাহ बयान करते नहीं मानुषे पाय दुरे दुरे जहां नाम बयान सुनई ওই পান্দা তার হাতে হাতে এমন ভাবে ওই বান্দা তখন রাতে ঘুমায় না শুধু আল্লাহর নামের জি রাতের বেলা জিকিরেরিকিরের গরু নিয়েও যদি মাঠে যাইত তখন শুধু আল্লাহ আল্লাহর জিকিরের সে মালা বানাইছে আল্লাহ তখন চিন্তা করলাম আল্লাহ তো বলেছেন যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো বানান আর জাহান নামের ভয়ন্তরের লুক তোমাদের পায়ে হাত রেখে বলছি ও আল্লাহর বান্দা মনে কি চায় না তুমি একজন আলেমের মা হও বাবা कुरान वाल बाबाओ कमी सीना कुरान थकरामी जाते युवक दल আজকে তুমি টুপি মাথায় দাও না দাঁড়িয়ে জামা পড় না কতটুকু আরামে আছো মনে হয় কেউ আমার সামনে দাঁড়ায় যদি আমি নাই যদি আমাদের কোনো সরকারি চাকুরি নাই যদিও কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নাই আমরা মসজিদে কেউ চাকরি করে পাঁচ টাকা দশ হাজার টাকা মানে টাকা কামাই করিও তোমার শান্তি নেই মাথা গরম ঘরে অশান্তি ওরে নবীর উম্মতের দল বলো তোমাদের থেকে আমরা মোটেও অশান্তিতে নাই চাকরির অভাবে না খায় কোনটিফিকেটের অভাবে কেউ না বরকতের রসুলের আদর্শের কারণে একটা শান্তি পেয়েছি ওরে আল্লাহর বান্দারা অনুরোধ করে বলি আমিও পিরের মুড়ি তবে অনুরোধ তুমি এমন পীরের মুড়ি ধয় না যেই পীরের কাছে শূন্যতের আমলের খবর না অনুরোধ করে বলি তুমি তো চাই তুমিও পাইতে চাও এই জমিন থেকে আল্লাহকে নিয়ে তুমিও জান্নাতে যাবা আমিও যাব তবে আমরা মাথা নষ্ট করি আমরা কেউ গাঞ্জাও খাই নাই পিড়িও পান করি না তোমাদের পায়ে রেখে বলি তুমি আল্লাহ আমি বলবো আল্লাহর মোহব্বত নেওয়ার জন্য যদি শাহ জালালের মাজারে যাইতে পারো শাহ পরানের মাজারে যাইতে পারো মাঝে মাঝে আমানুৎসার মাজারে যাইতে পারো মাঝে মাঝে কক্সবাজার ঘুরতে যাও আল্লাহ মহাব্বত বলি ঝগড়া নয় ওর তোমার কাছে আমার হিসাবে দাবি করে যাই তুমি দেখার জন্য যাই মুড়ি ধার দরকার নাই মাঝে মাঝে একটু টঙ্গির ময়দানে যাই যদি একটু সুযোগ পাও উজানির ময়দানে যাই মাঝে মাঝে যদি আমার দিলের বিশ্বাস তুমি ঘুরো ঘুরে দেখো কোথায় আল্লাহের কান্না কোথায় কোরআনের আওয়াজ কোথায় পর্দার আওয়াজ জিকিরের আওয়াজ আল্লাহ কোরআন নবীর আছে দেখে দেখে মনে যেটাকে জান্নতে কারা যাবে তাও কোরআনে বলা আছে জাহান নামে কারা যাবে তাও কোরআনে বলা আছে যেই কোরআনের মধ্যে কোন ভুল নাই ওই কোরআন রিচার্জ করে নিজের আমল বাস্তবায়নের সাথে মিলাও যদি দেখো কোরআন আমল আমার মন বলে তুমি মদের বোতল ফালায়া বিড়ির বোতল ফালায় বিড়ির প্যাকেট ফালায়া তুমি একদিন পাকড়ি নিয়ে বাড়িতে ফিরতে পারবা অনুরোধ করে গালা গালি যুব কোনো করে বলি যার মধ্যে অতএব এমন একজন আত্মা পবিত্রওয়ালার কাছে যাও যাদের কাছে কোরআন হাদিস আছে কান্না আছে জিকির আছে এমন একজন আল্লাহওয়ালার কাছে যাও এবং অনুরোধ করে যাই জীবনে দাঁড়িয়ে কাটবা না यात मालिक अल्लाह आल्लाहबरे जमा अल्लाह रिजिक दिवस चाकी छा जो खाई शुद्ध तो मा तो जुबोक जुबोक दारी दारी वाला खाती नियते जीवन नामा दाड़ी सारबना रसुलर आदर्श छोना दो हाथ के देखा द আয় আল্লাহ আপনি হাত কবুল করে নেন আয় আল্লাহ খাটি তৌফ থেকে হেফাজত করেন আয় আল্লা নামাজ বা জামাতের তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা কিবত গুন থেকে বাঁচায় রাখার তৌফিক দান করামিন আল্লাহাম রাফ আলহামদুলিল্লাহ ওজমাই রা আতি না ফনিয় হাসন ওফিন আিরত হাসনাফিনা আদনা রানি সগের রবির হম হুমা কমা রবী সার আমার রাহবীন আমর রাহবীন